السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد أمرا دهرباه كل তো ঐদিল্পের মৌলিক জ্ঞান সম্পর্কে যে কোর্স বা যে পড়া পড়ে আসছি তার ধারাবাহিকতায় আজকে ছোট শিল্পের লাস্ট প্রকার বা ছিল বিষয়ের লাস্ট দার্স ক্লাস এখন আজকের ক্লাস এরপরে আজ ছোট শিল্পের আলোচনা ক্লাস হিসেবে করা হবে না অন্য কিছু আলোচনা করা হবে তাই যারা আজকে আছেন ভালোভাবে আমরা ছোট সিরকের একাধিক উদাহরণ ধাপে ধাপে শুনে আসছিলাম আজকের উদাহরণটি তৃতীয় উদাহরণ মিন আমলাতির ফিল আকাল কথাবার্তায় ছোট সির্কের উদাহরণগুলির মধ্যে তৃতীয় উদাহরণ এই তৃতীয় উদাহরণটির আরবি হচ্ছে আল ইসতেস কাবিল আল ইস্তেসপা বিল আনোয়া ইস্তেসা এই শব্দটি আপনাদের মনে হয় সোনা শব্দ যেটা ইস্তেসার নামাজ বলা হয়। মানে আল্লাহ হয়তালার কাছে পানি তলব করা পানি চাওয়া। বিল মানে হচ্ছে ছোট শিরকের যে উদাহরণটি পড়তে যাচ্ছি তার অর্থ হচ্ছে নক্ষত্র বা তারকার মাধ্যমে পানি চাওয়া নক্ষত্র তারকার মাধ্যমে পানি চাওয়া এটা কি জিনিস এবং এই বিশ্বাসটা কি এটা কখন ছোট শিল্প হয় কখন বড় শির্ক হয় তার সম্পর্কে আমরা আলোচনা করি বিষয়টির জানার আগে একটু কথা বলা ভালো মনে করছি আল্লাহ রাবুল আলমী আকাশকে তারকার মাধ্যমে সুন্দর করে সাজিয়েছেন যেগুলো রাতের বেলা মানুষ দেখে অনেককে দেখতে পায় অনেক খুবই হালকা দেখতে পায় অনেকগুলো উজ্জ্বল দেখতে পায় এই যতগুলো গ্রহ নক্ষত্র আছে সে নক্ষত্রগুলি গ্রহগুলি তাদের নিজের পক্ষপথও আছে সেটা এক পথ থেকে তাদের নিজের পক্ষপথে তারা চলাফেরা করে তো এ সকল তারকা বা তারা বা বিশেষ কোন তারা পানি চাওয়া বা পানি বা বৃষ্টি হওয়ার কারণ মনে করা এটা হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয় এটা কখন শির কখন হয় না কিভাবে হয় তার আলোচনা বিষয় তারকার মাধ্যমে পানি চাওয়া বৃষ্টি চাওয়া এটা কি জিনিস বলছে তারকার কাছে তলব করা আহ্বান করা যে তারকা যেন বৃষ্টি দেয় বর্ষণ করে বলছে এবং এর মধ্যে এটাও সংযোগ করা হবে যে কোন মানুষ কোন বিশেষ তারকাকে নক্ষত্রকে নক্ষত্রের দিকে বৃষ্টিকে নিষ্প করবে বৃষ্টি হওয়ার বিষয়টিকে কোন বিশেষ তারকার দিকে সংযুক্ত করবে বলবে যে অমুখ তারকার কারণে হয়েছে। এরকম যদি কেউ বলে বা বিশ্বাস করে তাহলে সেটা কি জিনিস এ সম্পর্কে আজকের আলোচনা বা এটাই হচ্ছে আলিস আনোয়া মানুষ যদি বলে যে আমাদের তারকার কারণে বৃষ্টি হয়েছে বা সেই তারকাটাই বৃষ্টি বর্ষণ করে তাহলে সেটাকে বলা হচ্ছে আলিস্তিস এই বিষয়টি বিভক্ত তারকার মাধ্যমে বৃষ্টি চাওয়া বৃষ্টি কামনা করা দুই ভাগে বিভক্ত প্রথম ভাগটি হচ্ছে বড় শীত এমন একটি বিষয় যেটা কখনো বড় শীতকে পরিণত হয়ে যাবে আর কখনো ছোট শির্কে পরিণত হবে তো তারকা আজের মাধ্যমে বৃষ্টি কামনা করা বৃষ্টি চাওয়া এটা দুই ভাগে বিভক্ত হচ্ছে বড় শির্ক আর একটা হচ্ছে ছোট শির্ক কখন বড় শির্ক হবে বলছে বড় শির্ক হবে আইয়াল মাতারো আইনাহু মুন রেস বেদুন সেটা বড় কখন হবে बृष्टि के सम्पर्कित बृष्ट के सम्पर्कित तरकार दिखे तर्षण तलाार इच्छा आल्ला आल्ला जन चान तक बिस्टिना बर सेकाट बिस्टिबर्षण कर रही বিশ্বাস করে তাহলে সেটা বড় শিল্প এটা এক নম্বর রাশেদুর এবং রফিক ভাই আরো অন্য যারা আছেন সবাই এটা প্রথমে মনে রাখবেন কেউ যদি বিশ্বাস করে যে অমুক তারকা বা অমুক নক্ষত্র বৃষ্টি দেয় তার এটা বড় শিল্প এক নম্বর আবার বড় শিল্প পারে যদি কেউ তারকার কাছে পানি চায় পানি কামনা করে বৃষ্টি কামনা করে যে হে অমুক নক্ষত্র অনেকগুলা নক্ষত্রের অনেক নাম আছে যেগুলো আজকে আমাদের ক্লাসের বিষয় না প্রচুর নক্ষত্র এবং প্রচুর নক্ষত্রের নাম কেউ একটা কোন নক্ষত্রের নাম ধরে পানি তারকার হে অমুক তারকা আমাদেরকে পানি দাও আমাদেরকে বৃষ্টি দাও তাহলে এটাও বড় কে বলতে পারবেন এটা কেন বড় কি কারণে বড়শিখ কেউ যদি বলে যে হে অমুক তারকা পূর্ব দিগন্তের মধ্য আকাশের অমুখ তারকা আমাদেরকে বৃষ্টি দাও এটা বললে বড় শীত মানে ইসলাম থেকে বের হয়ে যাবে কেন একটু কেউ অ্যান্সার দিতে পারবেন আমরা এখন যে আলোচনায় আছে সেটা হলো তারকা রাজির মাধ্যমে বৃষ্টি চাওয়া বৃষ্টির আহ্বান করা এটা দুই ভাগে বিভক্ত একটা হল বড় শীত আর তার দুটি কথা আমি বললাম কারণ তাকে আল্লাহর সমমানে করা হল এটা রফিক বিন সারা প্রদুত্তর দিল আল্লাহ ব্যতীত আল্লাহ ব্যতীত কি বাকিটা আপনি পূরণ করেননি আক্তার ভাই একটি গুড দোয়া করা হচ্ছে প্রার্থনা করা আহ্বান করা হচ্ছে ইবাদত এখানে আল্লাহ ছাড়া মফলুকের কাছে অর্থাৎ তারকার কাছে সেই ব্যক্তি কি করছে দোয়া করছে প্রার্থনা করছে বৃষ্টির জন্য তাই আল্লাহ ব্যতীত অন্যের অন্যের কাছে দোয়া করা হচ্ছে শীত আর এটাই হচ্ছে বড় শীত যদি কেউ এরকম বলে আমি জানি না মুসলিম সমাজে কেউ এরকম বিশ্বাস করে কি করে না কিন্তু মার্শাল আটের ব্যাখ্যা দেওয়ার সময় আমাদেরকে অবশ্যই বলতে হবে যে তারকা রাজির কাছে যদি কেউ বৃষ্টি চায় বলে যে অমুক তারকা আমাদেরকে বৃষ্টি দাও কিংবা বিশ্বাস করে যে অমুক তারকাই বৃষ্টি দেয় আল্লাদের না আল্লাহর এখানে কোনো ইচ্ছা এবং অনিচ্ছার কিছু দখল নেই তাহলে সেটা বড় শিল্পের অন্তর্ভুক্ত হবে কিন্তু আমরা এখানে ছোট শিল্পের আলোচনা এ বিষয়ে জানতে চাচ্ছি যে তার কাছে বৃষ্টি বৃষ্টি চাওয়া বা বৃষ্টির সম্পর্কিত করা এটা কখন ছোট শিল্প হয় এটা তখন ছোট শিল্প হয় যখন কেউ কোন তারকাকে কোন নক্ষত্রকে বৃষ্টি বর্ষণের কারণ মনে করে যদিও সে বিশ্বাস করে যে একমাত্র আল্লাহ বৃষ্টি দাতা। তিনি বৃষ্টি দেন তারই ইচ্ছায় বৃষ্টি হয় কিন্তু অমুক তারকারক্য হলো যে সেখানে স্বয়ং তারকার কাছে চাওয়া হচ্ছে বা স্বয়ং তারকায় বৃষ্টি বর্ষণ করে এটা বিশ্বাস করা আছে। আর ছোট শিরকের বেলায় যেটা পার্থক্য হলো সেটা হলো এই যে মানুষ বিশ্বাস করে বটে যে আল্লাহ তালাই বৃষ্টিদাতা তিনি বৃষ্টি দেন পানি বর্ষণ করেন কিন্তু অমুক তারকা বা অমুক নক্ষত্র পানি বর্ষণের কারণ যদি কেউ এই কোন নক্ষত্রকে পানি বৃষ্টি বর্ষণের কারণ মনে করে তাহলে তখন সেটা ছোট হবে কেন কোন ভাই উত্তর দিতে পারবেন কি যদি আমি কেন উত্তর দেব কিন্তু যদি কোন ভাই এ সম্পর্কে নলেজ রাখেন বা এর আগের ছোট শিখের যে পড়াগুলো পড়ানো হয়েছে তাতে এর উত্তর সহজে আসার কথা সেই কারণেই বলছি যে কেন এ বিশ্বাস করলে ছোট শিল্প হবে आईडी जायेदउद्दीन किसेक्षा कर आल्ला सब्यस्त कर जायेदउद्दीन अन्सार ठीक आंसर यह प्रयोजन যে সে বৃষ্টি বর্ষণ করার কারণ হিসাবে তারকাকে মনে করছে অথচ তারকা বৃষ্টি বর্ষণের কারণ না এটা হবে উত্তর যেটা আমাদের জায়দ উদ্দিন আইডি কিছুটা দেওয়ার চেষ্টা করব। মানে এমন একটা একটা বিষয়কে বৃষ্টিবর্ষণের কারণ করছে যে কারণটা আল্লাহ তারা করেননি অর্থাৎ কোন তারকা বা নক্ষ্রের মধ্যে বৃষ্টি বর্ষণ হওয়ার কোন প্রকারের কারণ তার সাথে সংযুক্ত করা হয়। না তো স্বয়ং সে তারকা দেয় আর না কোনো বৃষ্টি বর্ষণের কোনো কারণ হয় আসলে নক্ষত্রাজির বৃষ্টি বর্ষণের সাথে কোনো সম্পর্কই নেই আল্লা রাবুল আলম যখন ইচ্ছা করেন তখন বৃষ্টি দেয় এখন ওই সময় কোন সময় যদি তারকা উঠে থাকে অমুক আকাশে থাকে অমুক দিকে থাকে তাহলে এটা আকস্মিক ব্যাপার যে ওই সময় এটা ঘটেছে মাত্র বৃষ্টি হওয়া না হওয়ার সাথে তারকার নেই অথচ কোনো মানুষ যদি এটাকে সম্পর্ক মনে করে বৃষ্টিবর্ষণের কারণ মনে করে তাহলেই তখন এটা হচ্ছে এমন একটা বিষয়কে সে বৃষ্টি বর্ষণের কারণ মনে করল যেটা ইসলামের কারণ বলা হয়নি এই কারণেই তাকে ছোট শিল্প হয় এ সম্পর্কে অনেকগুলো দলিল এসেছে যে আল ইস্তেস্তাবিল রাজের মাধ্যমে পানি বর্ষণ বা পানি তলব করা হারাম এ সম্পর্কে অনেকগুলো দলিল এসেছে তার মধ্যে আমরা এক দুটি দলিল শুনবো প্রথম দলিল মুসলিম রাহমতুল্লাহ আলাই তার শফিহ গ্রন্থে ইব আব্বাস রাজি আল্লাহাল থেকে বর্ণনা করেন। আলা করেন্লা সাল্লাম আল্লাহ রসুলের যুগে বৃষ্টি বর্ষণ হলো বৃষ্টি হল ফকাল সাল্লু সাল্লাম অতপর আল্লাহ রসুল বললেন আসবাহা মিনার নাসুম লোকদের মধ্যে কতক লোক হিসাবে সকাল করল আর কিছু লোক অস্বীকার সকাল করল কিছু লোক কৃতজ্ঞতাকারী হিসাবে সকাল করেছে আর কিছু অকৃতজ্ঞ অস্বীকারী যারা বলল এটা আল্লাহর রহমত মানে অকাল আহম আর কিছু মানুষ বলেছে ও কাদা ও কাদা অমুক অমুক তারকা সত্য করেছে মানে ওদের বিশ্বাস ছিল যে অমুক তারকা অমুক নক্ষত্র কারণে বৃষ্টি হয় তাই সে ওই নক্ষত্রের দিকে বৃষ্টিকে সম্পর্কিত করছে বা বৃষ্টি বর্ষণের কারণ হওয়া হিসাবে মনে করছে আয়াত আয়াত হয় খালা পঁচাত্তর নম্বর আয়াত আমি কসম খাচ্ছি নক্ষত্রের নক্ষত্রের পক্ষপথে খাট্টা বারাগা ওই আয়াতের শেষ বিরাশি আয় পর্যন্ত আল্লাহ রসুল পাঠ করলেন বলছেন বক্তা যে আলু না রিক্কা কুমানি তোমরা আল্লাহ তালার যে নিয়ামত তোমাদেরকে প্রদত্ত করা হয় সেই নিয়ামতকে তোমরা অস্বীকার করো কিভাবে আর সেই নিয়ামত সে রিস্ক হচ্ছে সে বৃষ্টি এবং ওই বৃষ্টির মাধ্যমে যা কিছু পৃথিবীতে উৎপন্ন হয় এটা দেন আল্লাহ আল্লাহতালা আর তোমরা কি করো শির করো কিভাবে যে বলো এটা অমুক নক্ষত্রের কারণে এরকম হয়েছে তাই এই আয়াত অবতীর্ণ হয় এটা প্রমাণ করে যে বৃষ্টিবর্ষণকে কোনো নক্ষত্রের দিকে নামাজ পড়ান आकाश थे मान रात सकाल रसुलरा अकबर पर लोकर फिर बसल मुख फिर टका तुम प्रभु कील्लाह बस যে আল্লাহ তালা কি বললেন না বললেন কার আস বাহামী কা আমার বান্দাদের কিছু মমিন হয়ে সকাল করলো আর কিছু কাফের হয়ে সকাল করলো অস্বীকারকারী হিসাবে সকাল করল ফাম্বামান কাজ যে ব্যক্তি বলল মোতের না বে ফদলিল্লাহ আহমাতে আমাদেরকে বৃষ্টি বর্ষণ করা হয়েছে বৃষ্টি বর্ষিত হয়েছে আজকে আল্লাহর ফজলে এবং আল্লাহর রহমতে ফাল এই এই ব্যক্তি হচ্ছে আমার প্রতি বিশ্বাস স্থাপনকারী যারা বলেছে আল্লাহর ফজলে এবং আল্লাহর রহমতে আল্লাহর দোয়া দৃষ্টি হয়েছে তারাই হলো আমার প্রতি বিশ্বাসী আর কা ফেরুম্বিল কা আর নক্ষত্রকে কে ও স্বীকারী ও আম্মা মান কাল মোতের না বে নও এ কাদা ও আর যে ব্যক্তি বললো যে অমুক নক্ষত্রের কারণে বৃষ্টিবর্ষণ হলো এক মিনিট ভাই আমার টাকা সালামালেকুম আলহামদুলিল্লাহ শেখা শেখ ও শেখা আনসার সোয়া লেখান في اليوم رحلة واحدة شهد صباحا أيوانا ما في أصل إذا زادة لان لا أعرف لكن هو الأصل صباحا ساعة ثامنة <تصفح> خما كورو من رأيك رجل مجنسي قوليش تلو أمرا قوة تلان তো যে ব্যক্তি বা যারা বলল যে আল্লাহর ফজলে এবং আল্লাহর বৃষ্টি বর্ষণ হল তারা হচ্ছে আল্লাহকে অস্বীকারী এবং আল্লাহর ফজলে এবং আল্লাহর বৃষ্টি বৃষ্টিবর্ষণ হলো। তারা হল মমিন আমাকে স্বীকারী এবং নক্ষত্রকে অস্বীকারী ও আমার কাল আর যারা বলল যে অমুক নক্ষত্র এবং অমুক তারকার কারণে বৃষ্টি হয়েছে का चल्लिस मुस्लिम एक तो हादीस प्रमाण है এ কথা বলবে যে আল্লাহ পক্ষ থেকে বৃষ্টি হয়েছে আল্লাহর ফজলে রহমতে তাহলে সেটাই হলো মুমিনের কথা এবং সেটাই হলো আল্লাহর প্রতিমা আর যারা বলবে যে অমুক অমুক নক্ষত্রের কারণে হয়েছে তারাই হল আল্লাহকে অস্বীকারী এবং আল্লাহ তালার কাছে শীতকারী এই বিষয়টাকে অনেকে উফরুন্ নেয়মা মানে আল্লাহ তালার নিয়ামত ও অনুকম্পা বা দয়ার অস্বীকারী হিসাবে বর্ণনা করেছে যাই হোক তো এটা ছিল আজকের আলোচনা মানে মাসলাটির বিধানটির আকিদার বিষয়টির সারাংশ যে মানুষের কথাবার্তায় যে ছোট শিল্প হয় তার মধ্যে একটি হচ্ছে এই যে মানুষ বলবে যে অমুক নক্ষত্রের কারণে পানির বর্ষণ হয়েছে বৃষ্টি হয়েছে যদি কেউ এটা বিশ্বাস করে যে না সেই নক্ষত্রটাই পানি বর্ষণ করে আল্লাহর এখানে কোনো তাহলে সে কেউ যদি নক্ষত্রের কাছে পানি চায় তাহলে সে বড় শীতকারী সেটা নক্ষত্রের কাছে পানি চাক কিংবা গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র আর যা কিছু আছে তাদের কাছেও পানি চাক তাহলে সেটাও সেটাও বড় শীত কিন্তু কেউ যদি কোন নক্ষত্রকে সূর্য চন্দ্র আর কিছুকে পানি বর্ষণের কারণ হিসাবে মনে করে পানি হলে মনে করে বৃষ্টি হলে মনে করে যে এই এই নক্ষত্রের কারণেই বৃষ্টি হয়েছে তাহলে তখন সেটা ছোট শিল্প কারণ সে এমন একটা বিষয়কে বৃষ্টি বর্ষণের কারণ মনে করল যা আসলে কারণ ইসলামে করা হয়নি যারা এরকম করে তাদের সম্পর্কে দুইটি হাদিস বর্ণিত হল এখন একটি বিষয় আছে যে কোন মানুষ এরকম বিশ্বাস করে না যে নক্ষত্র বা তারকা বৃষ্টি দেয় এটাও বিশ্বাস করে না বা বৃষ্টি বর্ষণের কারণ কোন নক্ষত্র বা তারা সেটাও সে বিশ্বাস করে না কিন্তু সে বলছে যে যখন যখন আকাশের অমুক স্থানে এরকম কিছু তারকা দেখা যায় ওই সময় বৃষ্টি হয় তাহলে তখন এই কথাটি বা এরকম বলাটা তার জন্য জায়জ হবে কি হবে না জি জায়জ হবে তবে শব্দটির মধ্যে যেন বাক্যটির মধ্যে যেন কোন এরকম ঘটে কোনো কিছু না থাকে যার মাধ্যমে এটা প্রকাশ পায় যে তার বিশ্বাস আছে ওই নক্ষত্রকে কেন্দ্র করে যে তার মাধ্যমে বৃষ্টি হয় বা বৃষ্টি এরকম যেন শব্দটিতে কোনো সম্ভাবনা না থাকে কোনো ঘটের কথা না থাকে বরং বলতে পারে যে আমরা অবলোকন করেছি যে যখন অমুক তারকা উঠে অমুক তারকা যখন আকাশে উঠে অমুক দিকে থাকে এতটার সময় হয় এই দিকে থাকে তখন দেখা যায় যে সাধারণত আকাশ থেকে বৃষ্টি নামে কিন্তু সে বৃষ্টিটা আল্লাহকেই বৃষ্টি দানকারী মনে করে এবং এই নক্ষত্রকে বৃষ্টি বর্ষণের কোনো কারণ মনে করে না বরং চিহ্ন মনে করে যে এরকম হলে এরকম হয় সেটা এরকম বলা যেতে পারে যে যে মনে করে যে এখানে এখানে তারকা আসলে সকাল হয় এই এখান থেকে আর কিছু হলে সকাল হয়ে যায় কাক বড় হয়ে যায় তাহলে ও একটা আলামত মনে করছে সকাল হওয়ার জন্য যে এখানে তারকা আসলে সকাল হয় নচেত সেই তারকাটার মাধ্যমে সকাল হয় না বা সকাল দাতা একমাত্র আল্লাহ হয় তো তেমনি যদি এরকম যারা গ্রহ নক্ষত্রের সম্পর্কে জ্ঞান রাখেন এবং মানে সঠিক জ্ঞান রাখেন আর তার বৃষ্টিতে যদি এটা অবলোকন হয় যে এতগুলো তারকা আছে তার মধ্যে অমুক তারকা যদি অমুক জায়গায় থাকে যখন যায় ওই সময় বৃষ্টির সিজন হয় বৃষ্টি আসে আকাশ থেকে তাহলে ওর বিশ্বাসে যদি না থাকে যেটা বৃষ্টিপোষণের কারণ তাহলে তখন এই কথাটা বলা জাহেজ হল্লা বন্ধুগণ আমরা ছোট শিল্পের লাস্ট উদাহরণটি শুনলাম এছাড়াও প্রচুর উদাহরণ ছিল ছোট শিল্পের যেগুলো আমরা সব আর নিচ্ছি না কারণ অনেক লম্বা বা দীর্ঘ হয়ে যাবে ছোট শিল্পের আরো উদাহরণগুলির মধ্যে আছে যে এমন নাম রাখা বা এমন নাম গ্রহণ করা যেখানে সম্মান প্রকাশ যে নামে যেটা আল্লাহ ছাড়া অন্যের জন্য সে সম্মান অনুচিত এরকম নাম রাখা হচ্ছে ছোট শিল্পের অন্তর্ভুক্ত যেমন মালিক মুলুক শাহন শাহ যাকে বলা হয় শাহনশাহ তারপরে কাজীল কজাদ বিচারকের বিচারক এরকম যেগুলো আল্লাহ ছাড়া অন্যের অন্যের জন্য অন্যের সানে বা অন্যের সম্মানে উচিত না মাখলুকের জন্য সৃষ্টির জন্য উচিত না কেউ এরকম নাম রাখে সেগুলো ছোট শিল্পকে অন্তর্ভুক্ত অনুরূপ যদি এমন নাম রাখে যে নামে আল্লাহ তাহলে দাসত্ব প্রকাশ পায় না বরং কোন সৃষ্টির দাসত্ব প্রকাশ পায় তাহলে সেটা ছোট শিক্ষকের অন্তর্ভুক্ত মানে নামটিতে এমন শব্দের নাম এটা যাতে সৃষ্টির আনুগত্য বা সৃষ্টির ইবাদত বা সৃষ্টির গোলামি সৃষ্টির দাসত্ব প্রকাশ পায় তাহলে সেগুলো ছোট শিল্পের অন্তর্ভুক্ত এরকম নাম রাখা যাবে না যেমন কেউ যদি রাখে আব্দুল রসুল রসুলের বান্দা আব্দুল হোসেন হুসেনের বান্দা तो हुसेन, रसुल मानस तरह नामा दासत प्रमाणित कारण आलो रसुल्लम प्रचुर नाम सहबा इकराम प्रचुर नाम, नाम जहेली जुगे छोटे नाम गतन अनेक सहबर नाम यह शेख अबूब बकर जयदा একটি বই আছে বর্ণনা করেছেন এরকম নাম ঠিক না তারপরে মনে করেন ছোট শিল্পের মধ্যে আরো আছে যেরকম বেদাতে কিছু তাবার বরকতের বিষয় আছে তারপরে কিছু এমন ছবি যেগুলো মানুষ মানে রূপ আছে এরকম এরকম প্রাণের ছবি যেগুলোকে মানুষ সম্মান করে একটা হলো যে সম্মান করে এবার তাহলে বড় কিন্তু আন্তরিক কিছু না কিছু সম্মান রাখে টেঙ্গে রাখে এগুলো কিন্তু উচিত না অনুরূপ ছোট শেখের অন্তর্ভুক্ত হচ্ছে যে জামানা মানে এই যে একটা যুগ সেই যুগকে গালি দেওয়া হম তারপরে বাতাসকে গালি দেওয়া রোদকে গালি দেওয়া আল্লাহ তারা দেখতে পায় না আমাদেরকে বৃষ্টিতে ভিজে দিলুক করলো তলো আমার ধানগুলো ভিজে গেল ঝড় দিল তো এগুলা হচ্ছে গালি দেওয়া এগুলো হচ্ছে ছোট শিল্পের অন্তর্ভুক্ত তো আমরা ছোট শিল্পের আলোচনা এখানে শেষ করলাম ছোট শিল্পের চ্যাপ্টারটি খুবই সূক্ষ্ম ছিল এবং খুবই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস আপনারা কতখানি উপকৃত হয়েছেন না হয়েছেন না। তবে আমি আপনাদেরকে পড়াতে গিয়ে আমি স্বয়ং অনেক কিছু উপকৃত করেছি। আমরা ছোট শিল্পের আলোচনা শুরু করেছিলাম যেখানে কথাবার্তায় ছোট শিল্প মানুষের বিশ্বাসে ছোট শিল্প মানুষের আরো কিছুতে ছোট শিল্প এরকম করতে করতে আজকে আমরা এই ছোট শিল্পের শেষ আলোচনাটি শুনলাম ঈষে আল্লাহ ঈশ আল্লাহ আগামীতে আমরা শিল্পের বাহন সম্পর্কে আলোচনা করব আমরা ছোট শির বড় শির্ক শুনলাম তহিদ সম্পর্কে শুনেছি আগামীতে শিল্কের বাহন বলতে পারেন শিল্পের উপকরণ যেগুলো শিল্প নয় কিন্তু শিল্পের কারণ এরকম বিষয়গুলি আলোচনা হবে ইশা আল্লাহ যদিও ছোট শিল্পগুলো বড় শিল্পের কারণ কারণ প্রত্যেকটা ছোট শিল্পের উদাহরণে আপনারা দেখে হবেন যে এক এক ক্ষেত্রে সেটা ছোট শিল্ক এক ক্ষেত্রে সেটা বড় শিল্প ঠিক তেমনই এমন আলোচনা আমরা আগামীতে করব যেখানে শিরকের বাহন মানে কি কি কাজ পৃথিবীতে আছে বিশ্বাস আছে যেগুলো মানুষকে শিরকে পরিণত করে মানুষকে শিরকের দিকে ঠেলে দেয় এ আলোচনা ইনশাল্লাহ আগামীতে করবো আল্লাহ তৌফিক আপনার সাথে থাকলে ইনশাআল্লাহ সে আলোচনাগুলি ধীরে ধীরে করবো ইনশাল্লাহ উমা আলান শেষ হল সালাম আলাইকুম রহমতুল্লাহ ওবার প্রশ্ন থাকলে এখন আপনারা প্রশ্ন করতে পারেন